বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ কাছের দূরের পৃথিবীর যেখান থেকে পিস টিভির স্ক্রিনের সামনে আপনারা দেখছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাদের সালাম গ্রহণ করুন আমাদের সম্বর্ধনা গ্রহণ করুন আমরা আলোচনা করছিলাম যে নারীদেরকে কিভাবে ইসলাম গাইড করেছে কিভাবে জান্নাতের দিকে নিয়ে আসার ইসলাম চেষ্টা করেছে কিভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম যে বাবা মার সাথে আব্বা মাম্মার সাথে একজন মেয়ে কি ধরনের আচরণ করবে আব্বা আম্মা যদি আমাদের ডাকেন আব্বা ম আমাদের যদি ডাকেন তাহলে কিন্তু তাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া উচিত অনেক সময় এটা আমরা ভুল করে মনে করি যে আমি খুব কাজে আছি তো কাজটা সেরে নিয়ে তারপর বাবার কাছে যেয়ে বলে যে হ্যাঁ আব্বা কেমন আছেন হ্যাঁ ডাকছেন কেন কিন্তু তা না যখন ডাকছেন তখন আমাদের যাওয়া উচিত এমন কি যদি ফরজ নামাজে নয় যদি নফল নামাজে থাকেন নফল নামাজ ত্যাগ করে যে বাবা মার কথা শুনবেন এটা কিন্তু ফরজ বাবা মার কথা শোনা কিন্তু ফরজ আর নফল নামাজ কিন্তু নফল তো যদি কোনো কেউ নফল নামাজ পড়তে থাকেন অথবা সুন্নত নামাজ পড়তে থাকেন এই সময় বাবা দেখেছে অথবা আম্মা দেখেছে নামাজ ভেঙে চলে যাবেন কিন্তু আপনার দেরি করা যাবে না যে আমি দেরি করে আসবো কিনা এরকম একজন ব্যক্তি দেরি করতে চেষ্টা করছিল জুরাইজ নামে একজন ব্যক্তি আল্লাহ রসুল এই গল্পটা আপনারি মুসলিম এক জামানায় জুরাইজ নামে একজন লোক ছিল সে ওই মাঠের মাঝখানে মসজিদ মতন বানিয়ে উপাসনা বানাই সেখানে সে এ বাজাত এটা কিন্তু খ্রিস্টানদের ঘটনা হবে কারণ খ্রিস্টানদের একটা জিনিস তারা একটা ডেভেলপ করেছিল তাদের ধর্মের মধ্যে যেটা আল্লাহ তালা বলেছেন পর রহবান ইয়াতেন আউহা তারা রহবান যেটা যে আইসোলেটেড হয়ে যাওয়া সমাজ থেকে দূরে সুরে যে নিজে নিজে আমল করা গোপনে গোপনে আমল করা এই একটা পদ্ধতি তারা আবিষ্কার করেছিল ফমার আউহা হাক্কা আয়াতিহি তারা এটাকে ভালোভাবে রেআয়াত করতে পারেনি অবজার্ভ করতে পারেনি প্রিজার্ভ করতে পারেনি আমল করতে পারেনি আল্লাহ তালা তাদেরকে দোষ দিলেন যে এই কাজটা করা তাদের ঠিক হয়নি তো সেই সময়কার যদি তারা ভালো করতো যেটা আমল করার চেষ্টা করছিল সেটা হয়তো আল্লাহ পছন্দ করতো যা হোক এই বেচারা দূরে যে সমাজ লোকালয় থেকে একটু দূরে যে মাঠে একটা ছোট ঘর বানিয়ে সেখানে এসে অ্যাবাজাত শুরু করে দিল তো একদিন অ্যাবাজাতে আছেন তার মা আসছে পিছনে তাকে ডাকতেছেন জুরাই শোনো তো উনি বলতেছেন যে আল্লাহ আমি তোমার নামাজ পড়তেছি মাও আমার ডাকতেছে এখন আমি কী করবো আবার শুনতেছি জুরাই শোনো আবারও বলছেন আল্লাহ আমি কি করব এখন নামাজও পড়তেছি মাও ডাকতেছে এখন কি করব এরপরে তৃতীয়বার মা ডাকলেন জুরাইজ শোনো এই তখনও সে বলল যে এখন আমি আল্লাহ কি করব আমি তো এখনও নামাজের মধ্যে আছি এখন আমার মাও আমাকে ডাকতেছেন আমি এখন কি করব মা কষ্ট পেলেন না এই ভিতরে জুরাইজ আসেন উনি জানেন ডাকতেছেন শুনলেন না উনি মনটা খারাপ করে মনে থেকে একটা কথা বেরিয়ে আসলো যে এই যে আমাকে দেখতে চাইলো না তাও জন্য ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে যে কোনো খারাপ মেয়ের মুখ দেখে যেন তার জীবন যায় এরকম বলে ফেললেন তার মা এটা হয়েও গেলো আল্লাহর কাছে কবুল কি হল ওই ওখানে ওই মাঠে একটা মেয়ে আসতো ছাগল চোরানোর জন্য ছাগল চোরাতে ওই একের পর এক বছরের পর বছর যায় মানে তার অভ্যাস এটা সেই ছাগল চোরা তার বাপমার খেদমত করত। তো হঠাৎ করে এই মেয়েটা গর্ভবতী হয়ে গেল। লোকজন যখন জিজ্ঞেস করলো যে তুমি কার দ্বারা গর্ভবতী হয়েছ তখন বলে দিল ওই যে ওই ঘরের ভিতরে যে আছে আমি তার দ্বারা গর্ভবতী হয়ে গেছে তো এটা তো দেখেন কিভাবে ঘটনাটা ঘটে গেল লোকজন সবাই এসে তখন উনি তো ভালো মানুষ নামাজি মানুষ খুব আল্লা ও মানুষ সবাই জানে জুরাইজ এত ভালো ওরা বললেন যে জুরাইজ তুমি এত খারাপ লোক আমরা তো জানতাম না তুমি গোপনে গোপনে এই সমস্ত খারাপ কাজগুলো করে ফেলছ তখন উনি তো একেবারে হতবাক হয়ে গেছেন এই কি ঘটনা উনি বললেন যে না আমি এটা করিনি তো করিনি তো কে করেছে জুরাইজ জিজ্ঞেস করলেন বাচ্চার কাছে বাচ্চা তুমি বলো তো তোমার বাবাকে তখন আল্লাহর পক্ষ থেকে এটা হেল্প করা হলো পৃথিবীর ইতিহাসে একেবারে বাচ্চা হওয়ার সাথে সাথে কথা বলেছেন এরকম কয়েকজন তার মধ্যে যে ছেলেটার ব্যাপারে কথা হচ্ছিলো সে জুরাইজের ক্ষেত্রে যে কথা হচ্ছিল যে ছেলেটা সেই ছিল। ও রকম মাতৃ কোলে জন্মগ্রহণ করেই কথা বলা শুরু করে জুরাইজ জিজ্ঞেস করলেন তোমার বাবাকে তখন এই ছেলেটা বললো যে উমুখ রাখাল হলো আমার বাবা আমার মা তার সাথে আমি বলে এরপর আর আর কথা তার এটা সবাই যে কত বড় একটা প্রকাশ পেয়েছে। তার চরিত্রের যে দোষটা তারা ধরার চেষ্টা করেছে তো এই মেয়েটা মেয়েটার মুখ তাকে দেখতে হয়েছে এই মেয়ে তার বিরুদ্ধে বদনাম করেছে এটা খেয়াল হয়েছে এটা তখন তিনি বুঝতে পারলেন যে আমার ভুলটা কোথায় হয়েছে উনি তোবা করেছেন আবার ভালো আগের মতোই সবাই এখন সেখানে মসজিদ বানিয়ে দিল তার জন্য আরও সুন্দর সুযোগ সুবিধা করে দিল উনি আরও বেশি ইবাদাত করতে থাকলে তো এরকম ঘটনা ঘটে যায় বাবা মা যদি অমুসলিম হয় সেক্ষেত্রেও আল্লাহ তালা কোরআনের মধ্যে এভাবে বলে দিচ্ছেন যে দেখো যে যদি তুমি অন জায় হ্যা যদি তোমার পিতা এবং মাতা তোমাকে সংগ্রাম করে স্ট্রাইভ করে সংগ্রাম করে যে তোমরা আল্লাহর কথা শুনবে না এরকম সংগ্রাম করে ফলে আতুতীয় হোমা তাহলে যে শিরিক করার জন্য তোমাকে যদি সংগ্রাম করে তোমাকে যদি এত বেশি ফোর্স করতে চায় যে তুমি শিরিক করেই ফেলবে যে ফালে আতুতি আহমা সেই ক্ষেত্রে তুমি তোমার পিতামাতার কথা শুনবে না বলে দেবে যে না আমরা এটা মানব না ঠিক অনুরূপভাবে বাবা মা যদি খারাপ কাজ করতে বলে বলব যে না আমি খারাপ কাজ করব না বাবা মা যদি তাকে নামাজ কালাম না পড়তে দেয় বলা যাবে না যে বাবা মা পড়তে দেয়নি বলে আমি পড়িনি বলবো যে আব্বা মা আমি নামাজ পড়বই এইসবগুলো কিন্তু ফরজ যেগুলো সেগুলোতে আল্লাহ্য যেখানে করতে হয় সেক্ষেত্রে যেটা আল্লাহ তালা আমাদেরকে বলে দিলেন যে যদি তোমরা তোমার পিতা মাতা তোমাকে শিরিখের দিকে নিয়ে যায় তুমি আল্লাহমা তুমি তাদেরকে মানবে না তবে তোমরা তাদের সাথে সুন্দর কথা বলবে সুন্দর আচরণ করবে খাওয়া দাওয়া ঠিক মতোই দেবে এগুলোতে কোনো কমতি আসবে না জীবন জীবনযাপন করার জন্য যে যে জিনিস দরকার তুমি সব করবে অনেক সময় আমার মা বাবা কিচ্ছু পাচ্ছে না সে কোথায় কোন আত্মীয় তাকে আমরা দিয়ে বেড়াচ্ছে এটা কিন্তু ঠিক না আমার মা বাবাকে আমরা প্রথমে দেখবো প্রায়োরিটিতে রাখবো এবং প্রথম লিস্টের প্রথম নামের দিকে আমার মা বাবা যেন থাকে এটাই আল্লাহ তালা বলছেন যে এবং তোমরা তাদের সাথে ভালো ব্যবহার কর। আসমা বিনে আবিবাক রি আল্লাহ তাল্লা আনহা তার মা মুসলমান হননি পরে এই মহিলা একদিন বাসায় আসতেছে তো আসমা দৌড়ে ছুটে আসলেন এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন রসোল্লাহ আমার মা আসতেছেন এখন সে তো কাফের রয়েছে এখন কি করব তার সাথে কি ভালো ব্যবহার করবো নাকি আমি তাকে ইগনোর করবো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন যে না যদিও সে কাফের কিন্তু তার সাথে তুমি ভালো ব্যবহার করবা কারণ তোমার সে তোমার মা চিন্তা করে দেখেন অনেক সময় আমরা মনে করি যে মা বাবা আমাদের সাথে ভালো ব্যবহার করে না আমরা একটু আল্লাহ ব্যবহার করবো না যারা ইসলাম ইসলাম গ্রহণ করার কারণে তো আমার বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে আমি কি করব। তো আমাদের ওই একটা কথাই থাকে যে তাদের সাথে ভালো ব্যবহার করবো এটা তারা করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা পরিবারকে জানি যে তার সন্তান ইসলাম গ্রহণ করছে বলে তার একটা বোন এবং তার মা মুসলমান হয়েছে এই শুধু ভালো ব্যবহার করার যখন দেখছে যে বাহানে ছেলেটা তো ইসলাম গ্রহণ করে তার মধ্যে চরিত্রটা আরো সুন্দর্য ফুটে উঠেছে সে তো সব দিক দিয়ে ভালোই হয়েছে তো তাই দেখে তারা মুসলমান হয়েছে মায়ের ঋণ কখনো শোধ হওয়ার মতন না দারুণ কথা আমরা ইনশাআল্লাহ এই কথাকে আরো আরো কয়েকটা দিকে আলোচনা করবে ছোট্ট একটা ব্রেকে আমরা যেতে চাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করছি সালাম আলাইকুম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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন হিস্ট্রিবি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल कर सकाल गुनाहर क्या कर दिन रा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 প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নিতেরা আমরা আলোচনা করছিলাম যে বাবা মার সাথে একজন মুসলিম মেয়ের মানে ডিলিং কেমন হবে আমরা বলছিলাম যে যদি মায়ের ঋণ শোধ কিন্তু জীবনে করা যাবে না অনেক সময় আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করি না আমি এক বোনকে জানি যে মা একটু একটু কিছু সদ দিয়েছে যে তুমি এইটা করো সেই জন্য সে বহুদিন পর্যন্ত মায়ের সাথে কথা বলে না তার মা গল্প করতেছিল যে ভাই আমি যখন আমি তার বাসায় গেছি তো আমারে দেখে সে উপরতলায় যায় আবার আমি যদি আস্তে আস্তে উপরতলায় যাই মা তুমি আমার কথা শুনো আবার নিচে আসে তখন আমার এত কষ্ট লাগতেছিল খোদা আল্লাহ কি কী শুনতেছে এটা কারণ মার মনে সামান্য কষ্টর কারণ যদি আমরা হয়ে যায়। আমি যত বড় আল্লাহর অলি হই না কেন আমার বেলায়াত শেষ হয়ে যাক আমার এই বেলায়াতের কোনো মূল্য নেই এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফলে তাদেরকে কোন কোনো উপ বলো না আমরা দেখতে পাচ্ছি যে এবনু উমার বলে দিলেন যে তুমি তোমার মাকে ঘাড়ে করে নিয়ে তোয়ফ করছ বটে এ তোয়াপ তোমার আদায় হচ্ছে মায়ের তোয়াফও আদায় হচ্ছে এত বড় একটা কষ্টের কাজ তুমি করছো তারপরেও কিন্তু এক দুধ যে তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছিলে সেই দুধের ঋণ করতে পারো যে কাজটা করতেন তাহলে যে এমন থেকে যখনই কোন লোকজন আসতো তখন উনি জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে ওয়াইস নামের কোনো লোক আছে ওয়াইস তো পেতেন কখনো চুপ করে থাকতো কখনো পেতেন না একবারে এরকম একটা বড় গ্রুপ আসছে গ্রুপের মধ্যে উনি মনে করলেন যে এখানে থাকতে পারে হয়তো উনি বলেন তোমাদের মধ্যে কি ওয়াইস নামের কোনো লোক আছে যে মুরাদ গোত্রের হবে এবং তার মেন গোত্র ছিল কারনি এরকম কেউ আছে ওয়াইস তখন হাতুসু করলেন যে হ্যাঁ আমিরুল মোমিন আমি ওয়াইস তো বলে তুমি আমার পাশে এসো ডাকলেন ডেকে বলেন যে তুমি তুমি কি সেই ব্যক্তি যে তুমি মাকে খেদমত করার জন্য এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করার জন্য এখানে আসতে পারো না কিন্তু তুমি ইসলাম মনে মনে গ্রহণ করেছো তো উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি বহু চেষ্টা করছি যে আল্লাহ রসুল জীবদ্দশায় তার হাতে আমি ইমান গ্রহণ করব কিন্তু আমার মা খুব অসুস্থ ছিল তা আমি আসতে পারি না আমাকে ইন্তেকাল করেছেন আমি আমাকে ছেড়ে আসছি তো বলেছেন তুমি কি সেই ব্যক্তি যার গায়ে সাদা পাখরা রোগ হয়েছিল তো আল্লাহ তালা এটা ভালো করে দিয়েছেন এখনো একটা সিকি পরিমাণ দাগ রয়েছে উনি বলেন যে হ আমার শীরে এরকম একটা দাগ আছে কেন আপনি এমন জিজ্ঞেস করছেন কেন তখন উনি বললেন যে আমি আমার রসুলের কাছে একটা সিক্রেট কথা পেয়েছি তিনি আমাকে একটা গোপন কথা বলেছেন যে এমন থেকে আমাকে ভালোবাসে আমার দিনকে ভালোবাসে ইসলাম গ্রহণ করেছে একজন লোক আছে তার নাম হলো ওয়াইস এবং তিনি কারান গোত্রের মুরাদ নামক শাখা থেকে সে আসবে তার পোশাক আশাকে খুব বেশি টাট ফাট থাকবে না তার গায়ে এরকম একটা দাগ থাকবে যে তার মানে সাদা রোগ হওয়ার একটা নমুনা হিসেবে সে ব্যক্তি হল এমন যে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেয় তো হ্যাঁ আল্লাহ চিন্তা করেন মার মার দোয়াটা কত বেশি কাজে দেয় এই যে ঘটনাটা আমি বলছি এটা তো আপনার হাদিসের কথা একেবারে এতে কোনো ভুল নেই অনেকের জীবনে পড়ে দেখবেন যে মায়ের কারণে মায়ের দোয়াই কিন্তু পেয়েছে এটা ওয়াইস কারানের এই যে যোগ্যতা যে তিনি দোয়া করলেই সেই দোয়াটা কবুল হয়ে যায় তখন কানে কানে হয়তো তোমার বলতেছেন তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে আমাকে জান্নার দান করে তো এটা এই রকম একজন ব্যক্তি ওয়াইস কারানের আমরা জীবন এটা বলতেছিলাম এই কারণে তার জীবনটা এত সুন্দর হলো কিন্তু মায়ের একটা দোয়ার কারণে উনি সাহাবি এই স্টেটাসটা নিতে পারলেন না কিন্তু আল্লাহ রসুল তাকে ভুলে যাননি তাকে একটা জামাও দান করেছিলেন যে তিনি যখন আসবে তাকে এই জামাটা দিয়ে দিয়ে এবং হজরত ওমর সে জামাটা দিয়ে বললেন যে একটা কাজ করি আপনি যাবেন কোথায় বলে আমি ইরাকের যুদ্ধে যাব তো ঠিক আছে আপনি ইরাকের যুদ্ধে যান এবং আমি ইরাকের যে গভর্নর তাকে বলে দিচ্ছি যে তিনি যেন আপনাকে লুক আফটার করেন উনি বলেন ওমর রাদে আল্লাহ তাহলে আপনি এটা করেন না কারণ আমি সবসময় পছন্দ করি আমি লোকচক্ষু অন্তরালে থাকতে চাই আমি ওই রকম যদি সে যে তারা যদি কেউ জানে যে এ নিয়ে একটু বিশেষ ব্যক্তি হজরত ওমর তাকে চিঠি দিয়ে পাঠিয়েছে তাহলে তারা খুব বেশি খাতির করবে যত্ন করবে আমার প্রতি সবাই ব্যস্ত থাকবে আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতে পারব না তো আমাকে এটা করেন না আমি মানুষের চোখের বাইরে থেকে একটু আল্লাহর ইবাদত করতে চাই দিন চিন্তা করেন যে মায়ের মতে একজন মানুষ কত উন্নত হতে পারে কত উন্নত হতে পারে আপনি বড় আলেম হতে চান আপনি বড় শিক্ষিত হতে চান এই যে আমাদের ডক্টর জাকির নায়কের কথা আমরা বারবার শুনি যে ওনার ওই মানে ওনার মা চাইতেন ওনার ওনার বাবাও তো ডক্টর ছিলেন ওনার মা চাইতেন যে এ ব্রেন স্পেশালিস্ট হোক ব্রেনের জন্য আর ব্রেন স্পেশালিস্ট কিন্তু দুনিয়া কম আছে বিশেষ করে একজন ব্রেন স্পেশালিস্ট আছে নামটা আমি ভুলে গেছি যেটা জাকির নায়ক প্রায় বলে থাকেন যে তার মা চাইছেন যে জাকির নায়ক তার মতন হোক কিন্তু জাকির নায়কের সে ছোটবেলার থেকে দাওয়াতি কাজ করার অভ্যাস উনি মেডিকেল চাকরি নিয়েছেন নিয়ে আবার এই দাওয়াতি কাজ করতেছেন এরপরে দক্ষিণ আফ্রিকায় যে যেয়ে আহমাদিদারের কাছে লেখাপড়া করতেছেন করে এসে তার মাকে বললেন যে আম্মা আপনি কি চান আমি ডাক্তার হব নাকি আহমদ দিদাত হবো আমার সুযোগ আছে আমি আহমদ হতে পারে অথবা ডাক্তার হতে পারে মা বললেন যে তুমি যদি আহমদ দিদাত হতে পারো তাই প্রয়োজন নাই দেখেন আল্লাহ তার হাত দিয়ে এখন কত উপকার করেছে বাংলা ভাষীদের আমি এই টিভির মাধ্যমে আমি তার জন্য দোয়া করতে বলবো যে তার এই প্রচেষ্টার কারণে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ইসলামের কিছু কথা বাংলা ভাষায় শুনতে পাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই দিনের পথে চলে জান্নাতে যাওয়ার চেষ্টা করে এই মা বাবার খেদম এরকম একটা জিনিস আচ্ছা মা বাবা যদি মারা যায় বড় ছায় এক বন্ধু আছেন তার মা বাবা দেশে যেতে চায় না তুমি যাও তো বলে যে কি আর বলিস না কিছু যখন যে বাড়িতে যায় যখন দেখে যে বাবা নাই মা নাই তখন মনে হয় ওখান থেকে পালায় চলে আসে ভালো লাগে না এটা এমন এক ছায়া দুনিয়ায় থাকতে অনেক সময় বোঝা যায় না দুনিয়া থেকে তারা চলে গেলে এটা বোঝা যায় আল্লাহ তাল্লাহ আমাদেরকে শিখাই যে যখন তোমার আব্বা এবং আমা মারা যাবে তখন তার সমস্ত আমল আমি কাটা করে দেব আমল তার জারি থাকতে পারে একটা হলো যে তুমি সুসন্তান যদি তুমি যদি দোয়া করো সেই দোয়াটা আমি আল্লাহ কবল করে নিয়ে তাকে ক্ষমা করে দেব তার এখানে ক্রেডিট জমা হতে থাকবে ওয়ালাদ সোয়ালু ভালো ছেলে ভালো মেয়ে হওয়া সুসন্তান তার জন্য দোয়া করতে থাকা যাদের আব্বা আম্মা মারা গেছে সবসময় দোয়া করা এবং এই দোয়াটা কিভাবে করতে হবে তাও আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন রব্বির কামা হুমা কামা রব্বাইনি আল্লাহ ছোটবেলায় যে দয়া দিয়ে তিনি আমাদেরকে মানুষ করেছেন তুমি তাদের উপরে ঠিক ওই রকম দয়া করো কারণ ওই সময় তাদের খুব দয়ার দরকার তো আল্লাহ তালার কাছে ওই আল্লাহ কি সুন্দর ভাষা আমাদের দোয়াটা শেখাই দিচ্ছেন যে ছোটোবেলায় তারা আমাদেরকে যেভাবে দয়া করেছে তুমিও ওই রকমভাবে তুমি তাদেরকে দয়া করো এই দোয়াটা বার করা বিভিন্ন ধরনের দোয়া করা আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহম ফিরিল্লাহুমা ও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও বলা দরকার আল্লাহমা আসকিনুমা ফি ফাঁসি হে জানাতি ও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও এই ধরনের যত দোয়া আল্লাহমা নাকি বাহুমা কামাই নকাউবুল আবি ও আল্লাহ তুমি আমার বাবা মার গোনাকে এমনভাবে পাকসাপ করে দাও যেমনভাবে সাদা কাপড়ে কোনো দাগ লাগলে পাকসাপ করা হয় এইভাবে যদি এই সুন্দর দোয়াগুলো যদি করতে থাকা হয় তো এই দোয়া কিন্তু বাবার নামে মার নামে চলে যাচ্ছে একজন সাহাবি উনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে আসলেন এসে বললেন রসোল আল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছেন তবে যখন উনি এনতেকাল করেন তো কয়েকদিন রোজা রাখতে পারেননি তো আমি কি তার পক্ষ থেকে রোজাগুলো রেখে দেবো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ তুমি রোজা রাখতে পারো দেখেন রোজা ভেঙেই ফেলেছেন আমরা এখনও করি কি আমাদের টাকা পয়সা দিয়ে এ করে দিয়ে দেয় যে আমার মা রোজা রাখতে পারেননি তা টাকা দিয়ে দাও না আপনি বলেন আমি এই রোজাগুলো রেখে দেব। কে একজন সাহাবি আসে বলেন ইয়ারসুল্ল আমার আব্বার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু তিনি হজ করতে পারেননি আফা আহ্য আনহু আল্লা রসুল্লাহ আসাল্লাম বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে এবং তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডও আছে তাহলে হজ ফরজ হয়েছে হজ করতে পারেননি আপনি তার পক্ষ থেকে হজ করে দেন আমি বুঝি না আমাদের সমাজে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে একটা বাজে ধারণা চলে আসতেছে আব্বা আম্মা মরে যাওয়ার পরে আমরা হুজুর দিয়ে দোয়া করাই এ সম্পর্কে কোনো জায়গায় তো কোনো হাদিস কোরআন আপনারা বলবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ আমি বাবার নামে দোয়া করতে পারি না আমি বলবো যে না আপনার আব্বাকে আল্লাহ ভেসতে দেখ এই কথাটাও আপনি জানেন না আপনার আব্বাকে আল্লাহ তালা আপনার আব্বা এবং আম্মাকে আল্লাহ তালা রহম করুন এই কথাটাও আপনি বলতে পারবেন না তাহলে আপনি কি সন্তান হলেন আপনার আব্বা আম্মা এতদিন আপনার জন্য কি কষ্ট করলেন আমাদের সমাজে আছে যে সারা রাত একজনকে দিয়ে কোরআন শরীফ পড়ায় সকালবেলা দোয়া করতেছেন বাবা আমার জন্য বাবা আমার মৃত্যুবার্ষিকী পালন করা এখন দেশের বেদাঁত শুরু হয়ে গেল এটা চরম বেদাঁত এতে এতে যে সব আছে আমার খুব বেশি মনে হয় না কারণ আপনি যে হাফেজকে নিয়ে আসেন হায়ার করে নিয়ে আসছেন আর সে যা কোরআন শরীফ পড়তেছে আমার কাছে মনে হয় না ওই রকম করে কোরআন শরীফ পড়লে কোনো স্বয়াব আছে কোরআন শরীফ এত দ্রুত পুড়ে যেয়ে শেষে যে একটা টান মারে এতে কোনো সবাব নাই এবং তিনি তো টাকার বিনিময়ে আসছেন অনেকে তো ফিরি তো কোনো হাফেজকে পাওয়া যায় না টাকার বিনিময়ে আসতেছেন তাতে এতে সব হবে কি করে আর সারা রাত সব মানুষ ঘুমাচ্ছে ওর মধ্যেই সারা রাত আবার মাইক লাগাই দিয়ে পড়তেছে আবার সকালবেলা উঠিতে দোয়া করতেছে দোয়া যখন আপনি আপনার আব্বার কথা মনে পড়বে আপনার আম্মার কথা মনে পড়বে আপনি যখন হাত তুলে বলবেন রব্বির হাম হুমা খামা রব্বাই আনে সাকিরা তখন আপনার চোখ দিয়ে পানি বেরো হবে আপনার মনে কষ্ট হবে যে আমার বাবা আজকে আমার পাশে নেই আমার মা আমার পাশে নেই তাহলে এই কষ্টটা একজন হাফের সায় বুঝবে কি করে আপনার মনের এই যে বাবা হারানোর কষ্টটা মা হারানোর কষ্টটা একজন মলানের সায় বুঝবে কি করে আপনি নিজে দোয়া করবেন আপনি নিজে কোরআন শরীফ পড়বেন তার পক্ষে থেকে আপনি হজে যাবেন আমাকে এক ব্যক্তি বললো যে ভাই আমাকে একটা বদলে হজ করে দিতে হবে আমার কেন তো বলে যে আমার আব্বার উপর হস খরচ আছে তো যেতে পারেননি তো আমি হজটা আপনার দিয়ে করাতে চাচ্ছি আমাকে কেন আমাকে দিয়ে করাবেন কারণ আপনি খুব ভালো মানুষ আপনি আলেম মানুষ আমি বললাম যে না আপনি করবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাহাবি নিজেই বলেছেন যে আমি করব আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি করোন সাহাবির মনে তো এটা উঠতে পারতো যে আপনি হলেন আল্লাহর রসুল আপনি আমার আব্বার পক্ষে থেকে হস্তা করে দেন যত টাকা লাগে দিচ্ছি অথবা আবু বকার কাছেও জাননি যে আবু বকার আমাদের নবীর পরের সবচেয়ে ভালো লোক তুমি তোমাকে আমি পাঁচশো দিনার দিয়ে দিচ্ছি তুমি আমার বাবার হস্তা করে দাও তাও জাননি তাহলে আমি কেন একদিন মৌলানা সাহেবের কাছে যাবো আমি হজ করবো আমার বাবার নামে আমি হজ করবো আমার মার নামে যদি তাদের উপর হস ফরস থাকে আমি সিয়াম সাধনা করব। আমার মার যদি কোনো সিয়াম রোজা যদি বাদ পড়ে থাকে এইভাবে কিন্তু আমাকে এগিয়ে আসতে হবে মা মরে গেলে বাবা মরে গেলে আরেকটা কাজ আমাদের করা দরকার বাবার বন্ধুদেরকে আমরা সম্মান করব। বাবা মা যাদেরকে স্নেহ করতেন তাদেরকে নিজের ভাই মনে করব। বাবা মা যাদেরকে নাতি পুতি মনে করতেন তাদেরকেও আমরা আমাদের ভাতিজা ভাতিজি মনে করব। সে আমার আত্মীয় না হলেও আমার বাবার বন্ধু সেও আমার বাবার মতন হবে এটা কিন্তু আব্বা আম্মা মরে যাওয়ার পরে এই আমলগুলো আল্লাহ রসুল আমাদের শেখাই দিয়েছেন যে যদি তোমার আব্বা আম্মা মারা যেয়ে থাকে তারা দুনিয়াতে যাদের সাথে সুন্দর ব্যবহার করত। তুমি তাদের সাথেও সুন্দর ব্যবহার করবে সুভান এই কাজগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো আমাদের করতে হবে বাবা মা অনেককে হারাই ফেলেছেন আলহামদুলিল্লাহ আমার আছে আমি দোয়া করবো আল্লাহ তুমি আমার আব্বা আমাকে আরো রোগমুক্ত দীর্ঘ জীবন দান করো তুমি আমাদের কাছ থেকে উঠাই নিও না যাদের কাছ থেকে বাবা এবং মা অথবা উভয়কে উঠায় নিয়ে গেছেন আজকের এই সুন্দর সময় আসুন আমরা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করি একসাথে আমার সাথে সাথে আপনারা পড়েন রব্বির হাম হুমা রব্বা আল্লাহ আমার আব্বা এবং আম্মাকে তুমি ওই রহম দান করো যে রহম তারা আমাদেরকে ছোটবেলায় দান করেছিল আল্লাহ তালা আমাদের কবুল করুন আসসালাম আলাইকুমুল্লা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 সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকালে ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন অ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বরকে কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামেকুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন धर्म तत्व गोष्ठीपाथर बेस्टी मानवतार समाधान